হোক তাঁরের প্রীতি রসুল মোহাম্মদ সাল্লা প্রতি এবং তার সকল আল ও আসহাবের প্রতিহিম সম্মানিত ইসলামের অন্যতম একটি সৌন্দর্য হল পারিবারিক বন্ধন মুসলমানদের মধ্যে পারিবারিক বন্ধনটা অনেক সুদৃঢ় পারিবারিক বন্ধন মজবুত মুসলমানদের মধ্যে অন্য কোন ধর্মের মানুষের মধ্যে বা যারা বিশ্বাস লালন করে না তাদের ভেতরেও পারিবারিক বন্ধন এত বেশি মজবুত দেখা যায় না দাম্পত্য জীবনে মুসলমানরা অন্য যে কোনো ধর্মের মানুষের চাইতে সুখী এটা নিচক দাবি নয় এটা বাস্তবতা এটি ইসলামের অনেক পুরাতন ঐতিহ্য এটা অনেক পুরাতন আবিজাত্য মুসলমানদের কিন্তু ইদানিং আমাদের দেশ সহ আরব দেশগুলোতে এবং গোটা দুনিয়াদের মুসলমানদের মধ্যে পারিবারিক বন্ধনগুলো খুব ঠুনকো হয়ে যাচ্ছে খুবই দুর্বল হয়ে যাচ্ছে ভিতগুলো খুব নরবরে হয়ে যাচ্ছে আগে যেখানে বিবাহ বিচ্ছেদের তালাকের হার ছিল কথার কথা শতকরা পাঁচ পার্সেন্ট সেটা এখন শতকরা কোনো কোনো ক্ষেত্রে দশ পার্সেন্টে অর্থাৎ ডাবলে চলে গেছে এবং খুব অল্প সময়ের ব্যবধানে বাংলা ইনসাইডার নামে একটা অনলাইন নিউজ পোর্টাল আছে বাংলাদেশের সেখানকার এক রিপোর্টে দেখলাম যে ২০১৬ সালের যে তালাক রেকর্ড হয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশনে আমাদের দেশে তার তুলনায় দুই সালে যে পরিমাণ তালাক রেকর্ড হয়েছে তার সংখ্যা দ্বিগুণ অর্থাৎ পুরোপুরি ডবল সরাসরি ডবল হয়ে গেছে আস্তে আস্তে অবনতির দিকে যায় ব্যাপারটা এমন না একবারে ধাপ করে তালাকের পরিমাণ ডবল হয়ে গেছে এবং আরো অন্যান্য বিভিন্ন জরিপ থেকে বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারি যে আমাদের দেশে আশঙ্কাজনক হারে বিশেষ করে শহর অঞ্চলে ঢাকায় সবচেয়েতে বেশি ভয়াবহ আকারে তালাকের মাত্রা সম্পর্কগুলো নষ্ট হয়ে যাওয়ার পরিবারগুলো ধ্বংস হয়ে যাওয়ার দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার মাত্রা দিন দিন ভয়াবহ আকারে কি করছে বেড়েই চলছে শুধু আমাদের দেশেই নয় সৌদি আরবের অবস্থা ঠিক একই ধরনের সিরিয়াস এবং অত্যন্ত ভয়াবহ এখানকার বেশ কয়েকটা দৈনিক পত্রিকায় বেশ বিশ্বাসযোগ্য জাতীয় দৈনিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী যে পরিমাণ তালাক এখানকার মাহকামা বা কোর্টগুলোতে রেকর্ড করা হয়েছে সেটা অন্যান্য বছরের চেয়ে যত দিন যাচ্ছে তত আশঙ্কাজনক হারে কোনো কোনো ক্ষেত্রে ডাবলের কাছাকাছি কোনো কোনো ক্ষেত্রে তাঁত চাইতেও বেশি এরকম তালাক রেকর্ড হচ্ছে মিশরের একটা জরিপ এবং আরও অন্য কয়েকটা দেশের জরিপ দেখলাম যে একই অবস্থা আজ আমরা এজন্য আলোচনা করতে চাই কেন মুসলমানদের পরিবারগুলো গুলো টিকছে না কেন তালাকের হার বাড়ছে আমরা একটা হাদিস পেশ করতে চাই যে হাদিসটি সোহিম মুসলিমে বর্ণিত হয়েছে এবং বর্ণনা করছেন সাহাবি জাবের রাজি আল্লাহ তালহুক নবী করিম সাল্লা সাল্লাম করেছেন ইবলিস তার সিংহাসন সে পানির উপরে স্থাপন করে এবং প্রতিদিন সকালে সে তার বাহিনীকে ছেড়ে দেয় মানুষের সমাজে ঢুকে মানুষকে ক্ষতির দিকে আহ্বান করার জন্য মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে দিয়ে গুনাহ করানোর জন্য কারণ শয়তানের মিশনই হলো এটা তো তার বাহিনীর লোকেরা তার সদস্যের লোকেরা সবাই ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এবং দিন শেষে সবাই যখন আবার ফিরে আসে ইবলিস তাদের কাছ থেকে রিপোর্ট নেয় তো এক আজকে একটা লোকের টার্গেট করছি করে তাকে দিয়ে জেনা কিছুই করলা না জেনা করছে ও পরবর্তীতে যখন লজ্জিত হবে মাপ চাবে আল্লাহ কাছে কাপবে আল্লাহ মাফ করে দিব আরেকজন এসে বলতেছে আমি একজনকে দিয়ে হত্যা করাইছি যে লামতাস না আসাই এটাও তেমন কোন ব্যাপার না তবা করলে তো মাফ হবে মাপ চাবে বা যাদের লোক হত্যা করছে তাদের সাথে মিউচুয়াল আসলে দিলে তারা তো একটা সমাধান আছে আরেকজন এসে বলল যে আমি চুরি করাইছি একজনকে দিয়া একটার পিছিয়ে লাগাই লাগছি লোভ দেখাইয়া তাকে শেষ পর্যন্ত ইবলিস তাতেও খুশি না বল যে না এটাও তেমন কিছু একটা হইলো না আরেকজন এসে বলে যে আমি মা বাবার নাফরমানি করাইছি একজনকে দিয়া কত বড় জঘন্য অপরাধ ইবলিস বলো এটাও কোনো এমন কিছু তুমি করো নেই কারণ মা বাবা সন্তানের প্রতি সবসময় দুর্বল একটু কেঁদে কেঁদে মাপ চাইলে হাত পাল ধরলেই আবার এটা নর্মালে চলে আসবে একজন সামনে অগ্রসর হয়ে বলল যে আমি একটা লোকের পিছনে বা দুটা লোকের পিছনে আমি লাগছি লাগার পরে তারা স্বামী স্ত্রী ছিল তাদের মধ্যে বিচ্ছেদ করায়াতার তারপরে আমি আসছি ইবলিস তখন ওই লোককে বলে নাম আন্তা আন্তা আন্ত হ্যাঁ তোমাকেই আমি খুঁজছি তুমি ধ্বংস করে দিয়েছ একটি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাই দিয়ে আসছো তুমি বাপের বেটার মতো কাজ করে আসছো কি বুঝলাম ই হাদিস থেকে একজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিল বিচ্ছেদ ঘটাই দিল তাকেই তোমার হাবা দিল আর আগের যে শয়তানগুলো তারা তার চাইতে অনেক বড় জঘন্য কাজ করেছে তারা যেগুলো করেছে সবগুলো হারাম যে না করা মানুষত্যা করা মা বাবা নীরা সবগুলো স্পষ্ট কবিরাগুলো এবং বিশাল বড় বড় হারাম কাজ সেই কাজগুলোতে ইবলিসের নেতায় ততটা খুশি হয় নাই যতটা খুশি হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করাতে কারণ কি স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াটা তো হারাম না জাহেজ কাজ কিন্তু তাতেও শতান এ খুশি কারণ কারণ হলো। কারণ ছাড়া স্বামী স্ত্রীর অনেকে অনেক কথা বললেও বিশুদ্ধ মতন যেটি বিশুদ্ধ বলেছেন আল্লাহর কাছে যত হালাল বস্তু পৃথিবীতে আছে যত হালাল জিনিস আছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল যেটা আল্লাহ পছন্দ করেন না শুধুমাত্র অনন্য উপায় হবে মানুষ সে জন্য ব্যবস্থাটা রেখেছেন তালাক এর চাইতে অপছন্দনীয় কোন হালাল আর নাই দ্বিতীয়ত সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া এটা যদিও মূলগতভাবে একটা হালাল কাজ না হারামের কিছু নাই কিন্তু এটার কিছু কিছু পরিণাম জঘন্য জঘন্য হারাম কাজের চাইতেও আরো মারাত্মক পর্যায়ে চলে যায় আগের শয়তানগুলো একজনকে দিয়ে এক একটা অন্যায় কাজ করাইছে কিন্তু পরের শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে ছেলেটাকে হাফেজ বানাবে আলেম বানাবে নামাজি বানাবে মেয়েটাকে ভালো বানাবে একটা স্বপ্ন তাদের ছিল এগুলো হয় উচ্ছন্ন চলে যায় খারাপ কোন রাস্তায় পা বাড়ায় এবং চিরতরে নষ্ট হয়ে যায় তাহলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যায় অনেক ক্ষেত্রে একটি বিবাহ বিচ্ছেদ থেকে এই জন্য শয়তান এটাকে এত বেশি কি করে আপনার ওয়েলকাম করে এবং এত বেশি সে খুশি হয় প্রিয় ভাইয়েরা যত তালাকের ঘটনা ঘটে আমাদের দেশে সহ সারা পৃথিবীতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হল বেশিরভাগ মানুষ তালাক দেওয়ার পরে সেটা স্বামী হোক আর স্ত্রী হোক যার পক্ষ থেকেই তালাকের ঘটনা ঘটুক না কেন একটা পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে কাজটা তারা সঠিক করেননি তখন তারা বললে আমরা আবার ফিরে আসতে চাই ফিরে চাই উপায় কি আছে অনেক ক্ষেত্রে আর কোনো উপায় নেওয়ার থাকে না তালাক দেওয়ার আগে আগে ঘটনা ঘটার একজন স্বামীকে একজন স্ত্রীকে হাজার বার চিন্তা করতে হবে প্রথমত স্বামী স্ত্রী ভিতরের সম্পর্ককে যদি কোন রকম দুর্বল করে দিতে পারে স্বামী স্ত্রী ভিতরের সম্পর্ককে যদি কোন রকম ঠুনকো করে দিতে পারে বিশ্বাসটা নষ্ট করে দিতে পারে তাহলে শান সবচাইতে বেশি বিজয়ী হয় এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের স্বামী স্ত্রীর সাথে সম্পর্ককে দুর্বল করার জন্যই শতানের সবচাইতে বেশি প্রচেষ্টা এবং তাদের সবচেয়ে বেশি চক্রান্ত এবং ষড়যন্ত্র থাকে অতএব শয়তানকে কোনোভাবে জিততে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন প্রিয় ভাই আমাদের সমাজে আজকাল কেন অধিক পরিমাণে তালাক বাড়তেছে এই যে বিবাহ বিচ্ছেদের পরিমাণ দিন দিন তরতর করে বেড়ে চলছে সম্পর্কগুলো ঠিকছে না এর কারণগুলো কি আমরা পর্যালোচনা করেছি যে কয়েকটা কারণ খুঁজে পাওয়া যায় নাম্বার এক প্রথম হল বিবাহের আগেই ছেলে এবং মেয়ে পাত্র এবং পাত্রী উভয়টি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ ভুল করে। আর এই ভুলের কারণে পরবর্তীতে আর সম্পর্কটা দেখা যায় চেষ্টা করিও টিকা রাখা যায় না নেভি আলাইসালাম বলেছেন তুনকাহুল আতু লি আর মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে তার সৌন্দর্য দেখে তার বংশ দেখে তার পয়সা করি বাপের সম্পদ ইত্যাদি এগুলো দেখে এবং তার দিনদারি দেখে চারটি জিনিস দেখে মানুষ সাধারণত বিয়ে করে এই চারটির ভিতরে আমরা প্রথম তিনটাকে খুব গুরুত্বের সাথে দেখি মেয়ে সুন্দরী কিনা বাবার টাকা পয়সা আছে কিনা পড়ালেখা সার্টিফিকেট কি আছে বংশমর্যাদা কি আছে এগুলো আমরা খুব গুরুত্বের সাথে দেখি আর এই চারটার ভিতরে যে পয়েন্টটা ওসিয়ত করেছেন ফসফার লিজাতির দিন তুমি দিনদারিটাকে সবসময় অগ্রাধিকার দিয়ে জিতার চেষ্টা করবা বিয়ে করার ক্ষেত্রে আমাদের সমাজে খুব কম সংখ্যক বিয়েতেই পাত্রপক্ষ পাত্রীর বা পাতৃপক্ষের দিনদারিকে প্রাধান্য দেয় কয়জন দেয় হাতে গোনা কয়েকজন একইভাবে পাত্রি পক্ষ পাত্রের ইনকাম কত বেতন কত পয়সা কুড়ি কি আছে যোগ্যতা সার্টিফিকেট কি আছে এই সমস্ত দেখে দিনদারিটা খুব একটা দেখা দেখি হয় না একজন মানুষ যদি প্রকৃত অর্থে দিনদার থাকে তাহলে সে ধৈর্যের পাহাড় হবে তার ভিতরে তুষ্টি থাকবে সে কুড়ের ঘরে থেকেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা মানুষের কাছে সুক্রিয়া আদায় করার দীক্ষা এবং শিক্ষা সে পাবে কিন্তু একটা মানুষের যখন দিন থাকে না তখন কিন্তু সে হয়ে যায়। তার সাধারণত কাজ সেই জন্য ভাইরা বিবাহ বন্ধনকে যদি মজবুত রাখতে চান তাহলে বিবাহের পাত্র এবং পাত্রী খুব দৃঢ়ার সাথে বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করতে হবে আজকালকার যুগে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্র পাত্রী নির্বাচন করে ছেলে মেয়ে নিজেরা ছেলে মেয়ে নিজেরা ছেলে মেয়ে পছন্দ করে মেয়ে ছেলেকে পছন্দ করে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে মুরব্বীরা বাবা মা বা গার্ডিয়ান যারা থাকেন তাদের মধ্যে যে বিচক্ষণতা আছে তাদের যে দূরদৃষ্টি আছে তারা সমাজের বিভিন্ন ঘটনা দেখতে দেখতে যে পাকাপোক্ত হয়েছেন এটা তো একজন অবিবাহিত একজন যুবতী মেয়ের ভিতরে থাকে না তো নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমি অমুককে বিয়ে করব পছন্দ করে ফেলে সে তো শুধুমাত্র চামড়া দেখে সে শুধুমাত্র সুরত দেখে দিনদারি দেখা হয় কম পারিবারিকভাবে আবার নিজে ছেলে নিজেরা পছন্দ করে যারা অপরিনাম দর্শী যাদের মধ্যে গভীরতা নাই যারা ভালো মন্দ যাচাই করা পরগ করার যোগ্যতা নাই এরপরে ঠিকই বিবাহ শেষ পর্যন্ত না এই জন্য প্রথমত ক্ষেত্রে মুরব্বীদের এবং অভিজ্ঞদের পরামর্শ এবং তাদের সহযোগিতা নিতে হবে দ্বিতীয়ত দিনদারিকে সবসময় অগ্রাধিকার দিয়ে রাখতে হবে দিনদারির ক্ষেত্রে আবার মুশকিল হল আমাদের দেশে দিনদারি মানে হলো কোরআন শরীফ পড়তে পারে কিনা এ হলো দিনদারি আমাদের দেশে দিনদারি মানে হল গতানুগতিক কিছু কাজকাম আর ছেলের ক্ষেত্রে না পুরোপুরি দিন প্র্যাকটিস করে কিনা এটা আগে নিশ্চিত হতে হবে এবং এক্ষেত্রে কোন ছাড় দেওয়া যাবে না ইনশাল্লাহ বিদিনুল্লাহ শান্তি এবং সুখ আল্লাহ সালা এর ভিতরে রাখবেন এবং বিচ্ছেদের ঘটনা কমবে এক দ্বিতীয় নম্বর কারণ হলো ঘরে ঘরে আজ অপরাধ এবং গুনাহের মাত্রা চরম আকারে বেড়ে চলছে যেই সংসারে যেই দম্পতির মধ্যে যেই ঘরে আল্লাহ নাফরমানি হয় সেখান থেকে আল্লাহ সুমাতালার শান্তিটা উঠাই নিয়ে যান আগে যদি শান্তি থেকেও থাকে নাফরমানির পরে আল্লাহ সুমাতালার শান্তিটা উঠাই নিয়ে যান আজ ঘরে ঘরে স্বামী স্ত্রী উভয়ে নানা রকম অবৈধ কাজে হারাম কাজে লিপ্ত পুরুষে অন্য মেয়েদেরকে দেখে মজা নেয় সেটা ফেসবুকে হোক ইমতে হোক পত্রিকায় হোক ম্যাগাজিনে হোক টেলিভিশনে হোক অফলাইনে হোক তিনি জায়গা তার দুনিয়ার জান্নাত সেই স্ত্রীর মধ্যে সুখটুকু আল্লাহ তারা উঠায় নিয়ে যান কারণ সে হারামের মাধ্যমে কি করতে চায় তার নিজের এই চাহিদাকে চরিতার্থ করতে চায় সে অবৈধ কাজে লিপ্ত স্ত্রী মেয়েরা বাহিরে যাওয়া যাওয়ার সময় কি করে শ্বাসঘোষ করে স্প্রে করে মানুষকে দেখায় মানুষকে আকৃষ্ট করে তার নিজের স্বামীর জন্য শ্বাস করে না এরকম আরো নানাবিধ অপকর্ম হারাম কাজ এগুলো আমাদের পরিবারগুলোতে গুলোতে আসে না নাই ঘর যত বেশি হারাম কাজের চর্চা হবে স্বামী স্বামীর মতো হারাম কাজ করছে স্ত্রী স্ত্রীর মতো হারাম কাজ করছে এবং এগুলো দিন দিন বাড়ছে আর হারাম কাজ বাড়ছে সেই জন্য আল্লাহ শান্তিটা উঠে নিয়ে যাচ্ছেন এবং বিখ্যাত কিতাব আল জওয়াবুল কাফির ভিতরে লিখছেন যে কোন এক সালাফ পূর্বসুরি তিনি বলেছেন আমি খেয়াল করে দেখেছি একটা বিষয় আমি যখন কোনো অন্যায় করি কোনো গুনাহের কাজ করি তো এর ধাক্কা এসে লাগে আমার যে বাহন আল্লা কোন নফর মানে করছি কোনো গুনাহে লিপ্ত হয়েছি তো দেখি যে ধাক্কা এসে লাগে এখানে এদের আচার আচরণ সম্পূর্ণ বিগড়ে যায় নষ্ট হয়ে যায় তো এই কথাটাকে যদি সামনে রাখি আমরা একেবারে পরিষ্কার হয়ে যায় গুনাহ যত বাড়বে তত পারিবারিক সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে টানা সৃষ্টি হবে এবং আস্তে আস্তে বিবাহ ভাঙতে থাকবে বিচ্ছেদ হতে থাকবে এই জন্য বিবাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে আস্তে আস্তে কি হবে গাঢ় হবে সৈব আসাল্লাম বলেছেন আমাদের ঘরবাড়িতে শান্তি উঠে গেছে এর দ্বিতীয় কারণ বলছিলাম কি গুন আল্লাহর সবগুলো ফেরেস্তা আসার যত দরজা ছিল রাস্তা ছিল আমাদের পরিবার গুলোতে আমরা সেগুলো সব কি করছি বন্ধ করে ফেলছি আল্লাহর ফেরেস্তারা রহমত নিয়ে আসছেন না তো রহমত এবং অনুগ্রহ দয়া নিয়ে শান্তি নিয়ে যদি আল্লাহর না আসেন যে ঘরে কোনো ছবি আছে অথবা আপনার কোন কুকুর আছে মানুষের আঁকা কোন ছবি আছে প্রিন্টেড কোনো ছবি আছে, কোন মূর্তি আছে আজ এমন ঘর বাড়ি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় যেখানে শোপিচের নামে যেখানে শুধুমাত্র শোভাবর্ধনের নামে শোক বিভিন্ন রকমের মূর্তি রাখা হয়নি বিভিন্ন রকম পুতুল টুতুল এগুলো সাজায় রাখা হয়নি ছবি টাঙ্গায় রাখা হয়নি এগুলো আজকে ঘরবাড়িতে বোজাই হয়ে গেছে কি যাইনি দিন যত যাচ্ছে বাড়ছে আর আল্লাহর রহমতের ফেরস্তা মাসা বন্ধ হয়েছে শুধু এই একটি পয়েন্টই না আল্লাহর রহমতের ফেরিস্তা বাসা প্রবেশ না আরও বহু কারণ আছে সেই কারণগুলো সবগুলো আমাদের সমাজে আজকাল পাওয়া যাচ্ছে যেকোনো একজন গুনাহে লিপ্ত থাকার কারণে ঘরে রহমতের ফেরস্তা আসতে বাধা দেয় এরকম কাজকর্ম করার কারণে ঘরগুলো থেকে কি হয়ে যাচ্ছে ভাই শান্তিগুলো উঠে যাচ্ছে পরিবার গুলো ভেঙে যাচ্ছে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে শয়তান খুশি হচ্ছে শয়তানের দলনেতা সবচেয়ে বেশি বাহবা দিচ্ছে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে কেন ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ছে এর তৃতীয় কারণ হলো স্বামী অথবা স্বামীর পরিবারের পক্ষ থেকে কঠোরতা বেশিরভাগ তালাকের ক্ষেত্রে এই পয়েন্টটার বিরাট বড় ভূমিকা থাকে হয় স্বামী বা পুরুষ লোকটা সময় মনে করে যে আমি হলাম কি কিং আর সে হলো চাকরানি কতটা নির্বোধ আপনি যদি আপনার স্ত্রীকে চাকরানী হিসাবে ট্রিট করেন তাহলে তো আপনি চাকরানীর স্বামী হলেন আর যদি তাকে রানী হিসেবে ট্রিট করেন তাহলে তো আপনি রাজা হলেন তা আপনি যদি আপনার স্ত্রীর সাথে চাকরানির মতো আচরণ করেন বা চাকরানী মনে করেন তাকে তাহলে আপনি চাকরানির স্বামী নিজের মর্যাদা নিজেই কমাইলেন আর যদি তাকে রানীর পর্যন্ত সেই ভুল চিন্তার ভিতরে আছে ইসলাম নারী জাতিকে মর্যাদা দিয়েছে কিরকম মর্যাদা দিয়েছে মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি নেবেলা সালাম মেয়েদেরকে বেশি ভালোবাসতেন ছেলের তুলনায় মেয়েদেরকে সবসময় অগ্রাধিকার দিয়ে রাখতেন তিনি তার জীবনে শেষ ওসিয়ত গুলোর ভিতরে অন্যতম ওসিয়ত করেছেন ফস্তাউসা এখায়রা মেয়েদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবা তাদের সঙ্গে এই ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত নাও ওসিয়ত করে গেছেন তিনি और बस क्षेत्र मे जो बाबा मा भाई बोन सबकि तथा असहायर जो भूल होक आंतरिकतारे मोहब्बत बुझाई नवा मानसिकता आजकल एके देखा जाए स्वमी जो मोटामुटी लाइन था स्वमीर माँ बाप एरा जुलूम कर এবং এই অত্যাচার অবিচার করতে করতে করতে এক পর্যায়ে সম্পর্কটাকে এত টিকা করে ফেলে যে সম্পর্ক আর টিকা আনা সম্ভব হয় না এই জন্য ভাইরা যে সমস্ত পুরুষরা মেয়েদের প্রতি কঠোর যে সমস্ত পুরুষের পরিবাররা মেয়েদের প্রতি কঠোর তারা আল্লাহকে ভয় করুন বেশিরভাগ মায়েরা আমাদের দেশে পুত্রবধুর সঙ্গে আচরণ করে শত্রুর মত ই আমার রহেমা রব্বি ভালো যারা তাদের কথা ভিন্ন কিন্তু নিজের মেয়েটার বেলা আবার চিন্তা হলো যে আমার মেয়েটা যেন তার শ্বশুরবাড়িতে ভালো থাকে কথিতই আছে একটা প্রবাদ যে এক মা বলতেছিলেন যে আমার ছেলেটার মতো অমানুষ দুনিয়াতে নাই বোর কথা ছাড়া আর কোনো কথা শোনে না তবে আমার মেয়ের জামাইটা আবার ফেরেস মতো একটা ছেলে পাইছি আমার মেয়ে যা বলে তা আসুন তার নিজের মেয়ের বেলা যা কামনা করেন অন্য মেয়ের বেলায় সেই কামনাটা বেশির ভাগ মায়েরা করেন না অল্লাহি এটা বিশাল বড় জুলম বহু মায়েরা অনেক বড়ান হওয়ার পরে ধরা পড়ে যাবেন শুধুমাত্র অন্য ঘর থেকে তারা আসছে তাদের প্রতি কি হইতে হবে সদয় হতে হবে আল্লাহ কোরা নির্দেশ করেছেন ও আিরোহ উত্তম উপায়ে যথাযথ ভাবে ভালোভাবে তাদের সঙ্গে দিনাতিপাত করো বসবাস করো সংসার করো মন্দ উপায়ে সংসার করা যাবে না কঠোর হওয়া যাবে না দুর্ব্যবহার করা যাবে না দুরাচরণ করা যাবে না খোটা দেওয়া যাবে না খোঁচা দেওয়া যাবে না তাদেরকে ছোট করা যাবে না তুচ্ছতা গালমন্দ করা যাবে না জুলো অবিচার করা যাবে না মাকে দিয়েও করা যাবে না বোনকে দিয়েও করানো যাবে না নিজেও করতে পারবেন না আপনার পরিবারের কোন সদস্য করতে পারবেনা খবরদার নেবেল এসরতাম ওসিয়ত করে গেছেন ফার্স্ট নিঃসা এখাই তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো ভালো কথা বলবেচরণ করবে না কত বড় কথা পুরুষ বেশিরভাগ ক্ষেত্রে কঠোর হয়ে যান আর পুরুষের যে পরিবার তারাও কি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে কঠোর হয়ে যান এটা ঠিক একজন স্ত্রী তিনি মানুষ না। অনেক খারাপ অভ্যাস তার ভিতরে থাকতে পারে অলসতা থাকতে পারে অবহেলা থাকতে পারে দুর্বলতা থাকতে পারে থাকাটাই স্বাভাবিক এবং আপনি বলবেন ডাম সে যাবে বাম আপনি বলবেন ভালো সে বুঝবে মন্দ কারণ তাকে সৃষ্টি করা হয়েছে যদি বাঁকাহাড়টি বেশি সোজা করতে যা তাহলে ভেঙে যাবে অতএব একেবারে আমার স্ত্রীকে আমি একবার টাইট করে ফেলবো সোজা ফেরেস্তা বানায় ফেলবো কেন সেই রকম এটা থাকতে পারে এটা হবে না অসম্ভব তার বাঁকা নিয়েই আপনাকে কি করতে হবে সংসার করতে হবে তবে একেবারে বাঁকা রেখে দিতে হয়নি আস্তে আস্তে আস্তে আস্তে না এই কমে যাবে সেটা হলো বেশিরভাগ পুরুষেরাই ছোটলুকি করে আমাদের সমাজে ভারত বাংলাদেশ সহ আমাদের সমাজে বেশিরভাগ পুরুষেরাই ছোটলুকি করে শ্বশুরবাড়ির থেকে চাহিদাটা অনেক লম্বা থাকে জীববাটা অনেক বেশি থাকে এত ছোট লোক শ্বশুর বাড়িতে কি দিল কি না দিল কি না কেন এতটুকু আচরণ করে বলাই বা ইসলাম যদি বলতে চাই এখানে তাহলে আমরা বেশিরভাগ পুরুষেরা দ্বারা পড়ে যাব। ইসলামের দৃষ্টিতে আপনার স্ত্রী আপনার দোষ ধরতে পারে যে তুমি আমাকে এই ভালো তরকারি দিয়ে খানা দাও নাই কেন তোমার পয়সা আছে তাও তুমি বুহলগিরি কেন করলা ভালো করে বাজার করো নাই কেন আপনার খানা নিয়ে আপনাকে জেরা করতে পারো আপনার স্ত্রী সেই অধিকার ইসলাম তাকে দিছে কিন্তু আপনি শ্বশুরবাড়ির কোন খাবার নিয়ে তোমার বাপ মা এটা কি করলো বাসি তরকারি দিচ্ছে না তিজারি ইলিশ নকল ইলিশ এটা একটা খানা হলো নাকি অমুকের শ্বশুরবাই দেখছি কি সুন্দর খানা এই যে ছোট লোকিগুলো করেন শরীরের দৃষ্টিতে আপনাকে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি খানা তলব করার বা খানা যাচাই করার বাঁচাই করার বা স্ত্রীকে জেরা করার কোনো অধিকার আপনাকে দেয়নি আপনি সেখানে খানার প্রাপকই না আপনি মেহমানের খাতাই নেই আমাদের দেশের সবচেয়ে বড় মেহমান জামাই হলে কি হবে শুরুটিতে অন্য দশটা মেহমানের সাথে জামাইয়ের সাথে অনেক ক্ষেত্রে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় এই সমস্ত আশার কারণে এবং চাহিদার কারণে এই জন্য এগুলো কমাইতে হবে এবং মনে রাখতে হবে একজন মেয়েকে একজন বাবা ছোটবেলা থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত মানুষ করতে কি পরিমাণ পয়সা খরচ হয়েছে তার পিছনে তার চিকিৎসা তার খাদ্য তার বাসস্থান তার পড়াশোনা সবকিছু রেডি করে একজন মেয়েকে রেডি করে দিচ্ছে ২০ বছর বাইশ বছর বয়স হওয়া পর্যন্ত কত লক্ষ টাকা কত শ্রম কত রাতের ঘুম হারাম করে তারপরে এই সন্তানটাকে মেয়েটাকে মানুষ করছে এরপরে আপনি বিয়ে করে নিয়ে আসতেছেন কেমন যেন আপনাকে এটা মালিক বানিয়ে দিল ঠিক না ভাই ঠিক আপনার বাড়িতে এসে একজন কাজের বুয়া কাজ করে তিন বেলা খায় তাও টাকা দুই হাজার দেওয়া লাগে এই আপনার স্ত্রী তো কাজের বুয়ার সার্ভিসের চাইতে বহুগুণ বেশি সার্ভিস দিচ্ছে শারীরিক কাজ দিচ্ছে আপনাকে গুনা থেকে বাঁচাচ্ছে আপনার চরিত্র হেফাজত করতেছে সেটা তো আছেই আপনাকে সন্তান উপহার দিচ্ছে এবং তার গোটা জীবনটা শ্বশুর শাশুড়ি পড়ালেখা কিন্তু তাদের পড়ালেখার এই উপকারটা বেনিফিটটা ফিডব্যাকটা শ্বশুর শাশুড়ি পাচ্ছে না শ্বশুরবাইয়ের লোকেরা পাচ্ছে না কারা পাচ্ছে আপনার বাড়ির লোকেরা আপনার ছেলে মেয়ে পড়াচ্ছে আপনার ভাই বোনকে পড়াচ্ছে তাহলে শিক্ষিত করলো বাপমা পয়সা খরচ করে আপনি আর কথা হইলে আবার খটা দিচ্ছেন তার প্রতি কঠোর হচ্ছেন শ্বশুরবাড়ির কাছে আরও চাহিদা পেশ করতেছেন আপনার চাইতে ছোট লোক আল্লাহর জমিন আর দ্বিতীয়টা নেম কথা বোঝাচ্ছে ভাই মা বোনদের পক্ষ থেকে মহিলাদের পক্ষ থেকে নিজের পরিবার পক্ষ থেকে কোন সময় চাপ থাকে সেগুলোকে পুরুষের মতো হলে ক্ষমতা থাকতে হবে আমি বলছি না এগুলো করলে কি হয়ে যাবে এবং বিবাহ বিচ্ছেদ অনেকখানি কমবে তাহলে তৃতীয় তো পুরুষেরা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের প্রতি কি হয়ে যান কঠোর হয়ে যান এটা হওয়া যাবে না আল্লাহ বলেছেন ওয়াশির ও হনাবিল তাদের সাথে কি করো যথাযথভাবে সুন্দরভাবে তাদের সাথে তোমাদের করতে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই লোকটা যে লোকটা তার স্ত্রীর স্ত্রীর কাছে সবচাইতে ভালো নেবে সরতাম বলছেন যে আমি তোমাদের মধ্যে নিজের পরিবারের কাছে সবচাইতে ভালো আমার পরিবারের কাছে জিজ্ঞেস করে দেখো তার আমার করে সবচেয়ে বেশি সন্তুষ্ট তাদের কাছে আমি সবচাইতে ভালো তার মানে নিজের স্ত্রীর কাছে ভালো থাকা এটা একজন পুরুষের জন্য কর্তব্যের অংশ এবং তার প্রতিটা হলো বইয়ের কাছে মিথ্যা কথা বলা যায় এই হাদিসকে অনেক আবার ভুল বুঝে এই জন্য ওই মনে করেন বাজার করে নিয়ে আসে বইয়ের জন্য শাড়ি একটাই নিয়ে আসে এক টাকা দিয়ে আইসা বলো দুই টাকা কেন বইয়ের সাথে মিথ্যা বলা বলতে যায় তো বউ যখন জানতে পারে বা ফতুরা বা ভাউচার দেখতে পারে তখন তো এবার পুরো বিশ্বাসটাই নষ্ট হয়ে যায় করে বুঝে নাই। সাথে কথা এরাজ বলতে বউকে আপনি পামপট্টি দেওয়ার জন্য বলতে অসম্ভব চাঁদের মতো মানুষ হয় নাকি এটা একটা মিথ্যা কথাই হলো কিন্তু এটা জায়েজ আছে কার সাথে বউয়ের সাথে ও এরকম সাদের তরকারি আমার জনমি আমি খাইনি আরে বহু তরকারি খাইছি কি রাঁধো তুমি মার্শাল্লা এটা মিথ্যা কথাই বললেন এটা কি আছে জায়গ আছে কার সঙ্গে স্ত্রীর সঙ্গে কত মজবুত সম্পর্কটা আল্লাহ তালা এবং তার রাসুল স্বামীর স্ত্রীর সম্পর্ককে কত মজবুত করতে চাইছেন যে এখানে মিথ্যা কথা বলে হলেও একজন একজনের প্রতি আস্থা তৈরি করার সুযোগ ইসলাম দিয়েছে কথা বলেছে ভাই এইজন্য জন্য সবসময় খেয়াল রাখতে হবে মেয়েদের প্রতি নরম হতে হবে কি হতে হবে নরম এবং কোমল হইতে হবে ডক্টর আয়েজ আল কর্নি হাফিজাহুল্লাহ সৌদি আরবের বিশ্ববিখ্যাত আলেম এবং ওলামা একরামের কাছে খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তি তিনি তার এক আলোচনা অনেকাংশেই কমে যাবে তিনি বলেন যে আমি এই বহু লোককে দিছি আমার বহু ছাত্রকে দিছি তারা এটার উপর আমল করছেন এটাকে অ্যাপ্লাই করছেন তারা আমাকে জানাইছেন যে তাদের পারিবারিক সম্পর্ক মজবুত হয়ে গেছে আগের চাইতে ঝগড়াঝাটি কমে গেছে তিনি বলেছেন আপনি যখন আপনার স্ত্রীর সাথে ঝগড়া জাটি হবে তখন স্ত্রী যা বলে স্বামী হিসাবে থাকেন এবং এটা ছোট বাচ্চার মতো হয়ে যান শিক্ষকের সামনে হ্যাঁ ঠিকই বলছো তুমি আসলে আমার অন্য হয়ে গেছে আল্লাহকে মাফ করো কাস্তাফরাল্লাহ এটা আমার করা উচিত হয় না বহুত বড় ছোট লোক হয়ে গেছে আসলে কিন্তু আপনি অন্যায় করেনি কথা বলতেছে তারপরও তার সাথে আপনি শুধু তাল মিলান কিছুক্ষণ তাল মিলানোর পরে দেখবেন যে একেবারে ওই যে আপনার ফোনা দ্বারা সাফে যেরকম ছিল ওখান থেকে ফোনা ছেড়ে একদম আর ঝগড়া বাড়বে না আর যদি সে যদি আপনাকে একটা বলে আপনি আরেকটা বলেন এরপরে শুরু হবে বক্সিন সেখান থেকে শুরু হবে সম্পর্ক বিচ্ছেদ আরেকটা ঘটনা বলি একজন বিশ্ববিখ্যাত আলেম ওনার কাছে এক লোক আসছে এসে বলছেন যে আমার বউটা বাসায় গেলেই আমি এত কষ্ট করে বাইর থেকে আসি শুরু হয় ঢুকার পরে শুরু হয় তার ঝগড়াও সারাক্ষণ কতক্ষণ ঠিক থাকতে পারে আমার একটা উপায় বাতায় দেন একটা আমল দিয়ে দেন যাতে আমার বউরে থেমে দেয় তো তিনি বললেন যে তোমাকে একটা আমল বাতায় দিচ্ছি আমলটা হলো তুমি যখন বাসায় ঢুকবা ঢুকার আগ দিয়া কলিং বেল টিপার আগ দিয়া একটু দাঁড়াইয়া একটা কথা চিন্তা করবা সেটা কি চিন্তা করবা যে আমার বাসা একটা কুত্তে আছে মারাত্মক একটা করবা শুধু মাথায় আনবা এরপরে বাসা ঢুকবা বাসা ঢুকার পরে চুপচাপ থাকবা তো লোকটা এটার উপর আমল করছে প্রথম দিন ঢুকছে ঢুকার পরে যথারীতি স্ত্রীর ঝগড়া শুরু হয়েছে কোন একটা ইস্যুতে তো যখন ঝগড়া শুরু হয়েছে সঙ্গে সঙ্গে হুজুরের কথা আলমের কথা মনে উঠে সে চিন্তা করলো যে হ্যাঁ বহু জোড়া জোর বলে না দিন যায় দুই দিন যায় কি আমি ঝগড়া করলে সে উল্টা হাসে আরো ঝগড়া তো হচ্ছেই না বরং হাসতেছে তো স্ত্রী জোড়া করার পরে ধরার পরে বলতেছে দেখো আসলে কাহিনী এই স্ত্রী চিন্তা করছে মনে করে ছি ছি ছি ছি এরপর থেকে স্ত্রী ঝগড়া করার সময় তারও কি হয় হিসাব শেষ শেষে যায় যে এ হাসা শুরু করবে এখন আমার কুকুর মানা শুরু করবে এগুলো একটা পলিসি এক কথায় ইসলাম সব সময় চায় স্বামী স্ত্রীর সম্পর্ককে অনেক মজবুত করতে যার সাথে তার স্ত্রী সম্পর্ক গাড়ো যত বেশি ভালো তারা আল্লাহর থেকে আল্লাহ বেশি হচ্ছে আমাদের সমাজে এর চার নম্বর কারণ হল যেমনে সেমনে তালাকের ব্যবহার করা তালাক এই অস্ত্রটা যে কত ভয়াবহ কত কঠিন এটা যে একবার দিয়ে দিলে আর ফেরত নেওয়া যায় না অনেক ক্ষেত্রে এই জিনিসটুকু আমরা জবুত সুদৃঢ় বন্ধন তারা তোমাদের কাছ থেকে নিয়েছে এই বন্ধনকে আল্লাহ সুদৃঢ় বন্ধন বলছেন মারাত্মক শক্ত বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্ক আর আপনি একটু হালকা জগা জাটি হলো কিছু নিয়ে আল্লাহ যেটাকে ছিপে অন্যায় করছেন আপনি এই জন্য তালাকের কথা না বলা রাগ হলে তালাকি সিদ্ধান্ত যদি আপনি কখনো নেন ওলা আমাদের সাথে পরামর্শ করবেন অভিভাবকদের সাথে পরামর্শ করবেন অভিজ্ঞদের সাথে পরামর্শ করবেন তারপরে তালাকের সিদ্ধান্ত নেবেন আল্লাহ কর্নে কারি মেয়ে কয়েকটা ধাপ বলেছেন যদি বনি না হয় আল্লাহ বলছেন যে সালেস ঠিক করেন তৃতীয় পক্ষ ঠিক করেন দুজনে বলছে না তৃতীয় পক্ষকে ডাকেন যে আপনি আমাদের মধ্যে কি করেন সুরাহা করে দেন দেখবেন ইনশাল্লা হয়ে যাবে হয়ে যাবে। আসছে আল্লাহ সোহাতের ভিতরে আমরা এক সাথে হাজার হাজার তালাক দিতে চাই অনেকে তিন তালাক দেয় না কয়েক তিন লক্ষ তালাক তিন হাজার তালাক এরকম বলেন আর কি বেগুন তালাকালাক বলে আসলে কমপক্ষে দুইবার চান্স দিবেন প্রথমবার তালাক দেওয়ার পরে ফেরত নেওয়ার সুযোগ রাখবেন প্রত্যাহার যোগ্য তালাক দিবেন যাতে করে দ্বিতীয়বার নেওয়ার সুযোগটা থাকে গটাই দিয়ে এরপরে আয়সা কাঁদবেন হুজুর এখন তো তাড়াতাড়া বাঁচবো না বাচ্চাগুলোর জীবন কি হবে করার আগে কতগুলো ঘাট পার হয়ে যেতে বলছে আপনি স্ত্রীকে তালাক দিতে চান তালাকের সঠিক পদ্ধতি কি আপনি স্ত্রীকে তালাক দিতে চাইলে একটা পবিত্র পিরিয়ড যাবে এরপর একটা মাসিক আসবে মাসিক যাওয়ার পরে আবার পবিত্র হবে স্ত্রী তারপরে আপনি কি করবেন যদি প্রয়োজন মন করেন তালাক দিবেন ওই দ্বিতীয়বার যে পবিত্র পিরিয়ড আসলো মাসিকের পরে সেই পবিত্র পিরিয়ডে স্ত্রীর সাথে সবাস করার আগে তালাক দিতে হবে কেন বলছে সবাস আগে তালাক দিতে হবে জানেন কারণ মাসিকের একটা পিরিয়ড যাওয়ার পরে আপনার স্ত্রীর প্রতি চাহিদা তৈরি হয়েছে প্রচন্ডভাবে এত চাহিদার পরেও যদি আপনি তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে বোঝা গেল এই সিদ্ধান্তটা ঠান্ডা মাথায় আপনি নিচে শরীরের চাহিদা আছে তার প্রতি তালাকের আগে যাতে করে অপাত্রে অন্য ভাইরা যেমনে সেমনে তালাক বলা এটা ঠিক না ঝগাছাটি হইল অনেকে কথার কথা না তোমার তালাক দিয়ে না তোমার সাথে চলবে না এই কথাগুলো একজন মেয়ের মনকে সবচেয়ে বেশি চুরমার করে দেয় এবং সম্পর্ক বিশ্বাস নষ্ট হয়ে যায় খবরদার মেয়েরা অনেক সময় বলে মুখে মুখে কিন্তু আপনি স্বামী হিসাবে কখনো সম্পর্কের কথা টান দিবেন না খবর ডার এটা ঝগড়া চারের সময় যদি বলে ফেলেন আস্তে আস্তে এটা হালকা পাতলা হয়ে যায় এবং সম্পর্ক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন ওল্লাহ যে সমস্ত মহিলারা স্ত্রীরা তোমাদের কথা শুনবে নাচ্ছেদ কত খারাপ জিনিস এর পরিণাম কত খারাপ হয় এগুলা বুঝাও তাকে তাকে মানুষ করার চেষ্টা করো আল্লাহ বলছেন ওয়াহ জুরুহন্না ফিল্মা বুঝায় কাজ হচ্ছে না বিছানা আলাদা করে ফেলো রাগ করো রাগ করে থাকো এরপরেও তোমাদের কাজ হচ্ছে না তার সংশোধন হচ্ছে না বদরিবহন না প্রয়োজনে একটু প্রহার কর শাসন করো তাতেও যদি কাজ না হয় তাহলে যে তারপরে কি করতে হবে তালাকের সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ বলছেন ফাইন আটা আনা এই তিনটা ধাপ পার করার পরে যদি সে লাইনে আসে খবরদার ফাল তাহলে আর কোনো দ্বিতীয়বার তালাকের চিন্তা মাথায় আনবানা আল্লাহমাত্রণ করতে বলছে খুব নারীর কল্যাণ কামী নারী স্বাধীনতার জন্য খুব কাজ টাজ করে বলে মনে হয় এদের অনেক কাজ হয়তো ইতিবাচক অনেক প্রচারণা হয়তো ইতিবাচক কিন্তু পারিবারিক বন্ধনগুলোকে ধ্বংস করার জন্য এদের ভূমিকা অনস্বীকার্য এরা সবসময় মেয়েদেরকে উস্কাই দেয় যে আরে তুমি কি গোলাম নাকি তুমি কি বাদী নাকি নিজের পানি যে দান শিখে বুলেটোলে পাম্পটটি দিয়ে কোন এরপরে সারা জীবন কাঁপতে থাকে রাস্তা রাস্তা ঘুরতে থাকে আমাদের দেশে সাধারণত মেয়েরা ভালোবাসে স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সমস্ত উস্কানি টেলিভিশন মিডিয়া নাটক সিনেমার মাধ্যমে তথাকথিত স্বাধীনতার নাম দিয়া স্বাধীনতার নাম দিয়া স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে এরা দূরত্ব সৃষ্টি করলে এরা কি করে ওই বেচারা তালাক নিয়ে নেয় বা তালাক দিয়ে দেয় বাংলা ইনসাইড অনুযায়ী বামপন্থীরা নাস্তিকরা আপনার এই নারীবাদীরা এরা নারীর কল্যাণকামী সেজে সম্পর্ককে নষ্ট করে দেয় নারীর সাথে তার স্ত্রীর সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে শ্বশুরের পক্ষ তারা করে কিন্তু সে আসলে স্বামীর সাথে থাকতে চায় আমাদের গুলোকে আরো বেশি মজবুত করার তোফিক দান করুন যে সমস্ত কারণে তালাক বাড়ছে কারণগুলোকে ভালো করে রপ্ত করে তালাকের হার কমানোর জন্য সবাইকে আল্লাহ তালা ভূমিকা রাখার তোফিক দান করুন সময় তো বন্ধুগণ কিছু কিছু কারণে আপনাকে শরীরের তালাক দেওয়ার সুযোগ পথ ধরবেন রাগ করবেন পয়সা দেওয়া বন্ধ করবেন ছালিশতা ধরবেন তার বাপমা ডাকবেন বিচার বসাবেন অনেক কিছু করবেন এরপর এক তালাক দিবেন চান্স দিবেন ফিরে আসলে আলহামদুলিল্লাহ না হইলে তখন যাই আপনি সম্পর্ক ছিন্ন চেষ্টা করতে পারেন কারণ যদি মা যদি বদিন হয় তাহলে তার থেকে বংশধর বাচ্চাগুলো দিনদার হওয়ার সম্ভাবনা কম থাকে যদিও এটা বিয়ে করার আগেই চিন্তা করা দরকার ছিল যদি বিয়ে করার পরে এরকম দেখা দেয় এবং সিরিয়াস পর্যায়ে চলে তখন আপনি কি করতে পারবেন তালাকে সিদ্ধান্ত নিতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের সমাজে মা বলে তালাক দিয়ে দিতে আমার মা পছন্দ না আমার বাপের পছন্দ না তো এই মা তালাক দিতে বললে তালাক দেব কি না ইব্রাহিম আলস্তাম নির্দেশ করছেন তার ছেলেকে ইসমাইলকে নির্দেশ করছেন স্ত্রী তালাক দেওয়ার জন্য তিনি কথা শুনে তালাক আমাদের স্ত্রীর দিব কিনা এক্ষেত্রে বিশুদ্ধ এবং বেশিরভাগ লোমাহের সিদ্ধান্ত না কারণ ইব্রাহিমুল ইসলাম ছিলেন আল্লাহ নবী আর ওমর ছিল বিচক্ষণ মানুষ সাধারণভাবে আমরা বাপমার কথা শুনে তালাক দেওয়া যায় না যদি বাপমা যৌক্তিক কারণ দেখায় প্রমাণ দেখায় মাত্র স্ত্রী চরিত্র খারাপ এটা এটা এটা যৌক্তিক কারণ দেখাতে পারে তাহলে অবশ্যই বাপমার কথা মানা জরুরি আর যদি দেখা যায় না বাপমার নিজের পছন্দের কারণে শুধুমাত্র আপনার প্রতি এই নির্দেশ জারি করছে ওই মেয়ের প্রতি অবিচার করতে পারবেন না আপনি মা বাপের কথা মানতে গিয়ে কারণ মা বাবার কথা ততখন মানা যাবে যত বন্ধু আল্লাহর কোন নির্দেশ অমান্য করা না লাগে এখানে মা বাবার কথা মানতে হলে ওই মেয়ের প্রতি কি করতে হবে জলম করতে হবে যেটার জন্য যায় নেই আরেকটা হলো অনেক আমাদের পছন্দ হয় না ভালো লাগে না চোখের হেফাজত করেন ইচ্ছে আর চাহিদা স্পষ্টভাবে তার হাতে সিবি তিনি জানিয়েছেন যে সব স্ত্রী এক আল্লাহ তারা সৃষ্টিগত ভাবে সবাইকে কি করেছেন একরকম করে সৃষ্টি করেছেন শয়তান শুধুমাত্র অস্বসে এটা ভালো না এটা ভালো এটা ভালো এটা শৈতানের কুমন্ত্র না একটা পর্যায়ে মানুষের কাছে ঠিকই বুঝে আসে যে সবই কি সমান অনেক সময় স্ত্রীদের ভিতরে চারিত্রিক সমস্যা দেখা দেয় অনেক মহিলা অনেক স্ত্রী চুপে চুপে অন্য পুরুষের সম্পর্ক করে জেনা করে অনেকে অন্যের সাথে চ্যাটিং ফেটিং কথাবার্তা এই সমস্ত দুই নম্বরের সাথে জড়িত থাকে একজন স্বামীর জন্য তার এরকম স্ত্রীকে রাখা কি জরুরি অথবা জায়েজ এ সম্পর্কে ইসলাম কি বলে এ সম্পর্কে ইসলামের বক্তব্য হলো আপনার স্ত্রী যদি তার ভিতরে এরকম কোন কিছু দেখেন যে সে কারোর সাথে জেনাই লিপ্ত অথবা কারোর সাথে অবৈধ সম্পর্কে যেকোনো ভাবে জড়িয়ে আছে তাহলে তাকে তালাক দিতে ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে না কথা বুঝতে পারছি ইসলামী শরীয়ত আপনাকে তালাক দিতে কি করে না বাধ্য করে না তাকে রাখা এবং না রাখাটা সম্পূর্ণ আপনার রুচির উপর নির্ভর করে আপনি প্রাথমিকভাবে চেষ্টা করবেন তাকে সংশোধন করার যদি সংশোধন করার সম্ভাবনা না থাকে অথবা আপনার মনে হয় না এর সাথে আমার মনের মিনটা আর হবে না তাহলে সেক্ষেত্রে আপনাকে ইসলাম স্বাধীনতা দিচ্ছে আপনি চাইলে তাকে কি করতে পারেন দিতে পারেন কথা মনে করে না স্ত্রী যেহেতু স্ত্রী যদি সাথে যায় সেখানে দু চার মাস থেকে আপনার কাছে আসে সে আপনার স্ত্রী থাকবে দ্বিতীয়বার বিয়ে পড়ানোর কি হবে না প্রয়োজন হবে না আপনার রুচিতে কুলাইলে তাকে সংশোধন করে রাখার ইচ্ছা থাকলে আপনি রাখেন আর যদি মনে হয় যে আমার রুচিতে কুলাচ্ছেন আপনি তালাক দিতে পারেন সুদিকার আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু কি করা নাই বাধ্য আমাদের সবাইকে আল্লা পারিবারিক সম্পর্কগুলোকে আরো মজবুত করার দান এবং একে প্রতি তো বড় বড় গুণ একজন মুসলমান থাকা উচিত সেগুলোর অভাবের কারণে আজকে সমস্যাগুলো দেখা দিচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে এ সমস্ত ভালো গুণগুলো ধৈর্য এবং তুষ্টি অল্পে তুষ্টি এবং একে অন্যের প্রতি কৃতজ্ঞতা আদায় করা একে অন্যের ভালো গুণগুলো দেখা এই ভালো ভালো গুনগুল আল্লাহ তালী আমাদের সবাইকে দান করুন